ইবনু আব্বাস রদাহ তাল্লান হতে বর্ণিত নবী সাল্লাল্লাল্লাল্লাহু আলয় সাল্লাম বলেন আমাকে ভোরের বায়ু দ্বারা সাহায্য করা হয়েছে আর আজ জাতিকে দাবুর বা পশ্চিমের বায়ু দ্বারা ধ্বংস করা হয়েছে